আবু হুরাইরা রাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে তিনি বললেন তাদের মধ্যে যে সবচেয়ে অধিক মুত্তা কি তখন তারা বলল আমরা তো আপনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করিনি তখন তিনি বললেন তাহলে নবী ইউসুফ যিনি আল্লাহ নবীর পুত্র আল্লাহ নবীর পৌত্র এবং আল্লাহর খলিলের প্রপৌত্র। তারা বলল আমরা আপনাকে এ ব্যাপারেও জিজ্ঞেস করিনি তিনি বললেন তাহলে কি তোমরা আমাকে আরবের মূল্যবান গোত্রসমূহ সম্বন্ধে জিজ্ঞেস করেছ চাহেলি যুগে তাদের মধ্যে যারা সর্বোত্তম ব্যক্তি ছিলেন ইসলামেও তারা সর্বোত্তম ব্যক্তি যদি তারা ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করে আবু ওসামাহ ও মুতামির রহমতুল্লা আলহী আবু হুরাইরাহ রদুল্লাহ আলহামীর সূত্রে নবী সাল্লাহ আলিয়া হতে বর্ণিত